আপনারা সকলে চৈতন্য মহাপ্রভু ভক্তি মহাপ্রভু পূর্বপুরুষের স্থান ছিল ডাক্তার চৌখ এবং শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীরা প্রভু পূর্বপুরুষের স্থান ছিলের মধ্যে লাউর গা ধার চন্দ্র ছিল কোথায় পঞ্জা চট্টগ্রাম কুন্ডুর ধ থেকে বেশি দিন আপনারা এই সবাই জানেন ওই খুন্ডুর ধাম সেটা ইসনে মন্দির আছে হাট হাজারি ছিল ছট্টগ্রাম শহর থেকে বেশি দূর নয় সেখানে হুণ্ডরি বিদ্যানিধি জন্মস্থান হুন্ডরি বিদ্যানিধি খ্রিস্টলীলায় বৃষধানু ছিলেন বৃষধানু সেই ছিলেন খ্রিস্টলীলা এবং শ্রীবাস শ্রীবাস ঠাকুরের জন্মস্থান সেটাও সেলাইতের মধ্যে শ্রীহট নরোচন্দ ঠাকুর কোন জায়গায় নরোচন্দ্র ঠাকুরের জন্মস্থান ভজনস্থলী আমরা সবাই জানে জানে না নাম আছে প্রেমস্থলী সেখানে নিত্যানন্দ প্রভু নরোচন্দ্র ঠাকুরের জন্ম আগে নরোচন্দ্র ঠাকুর মহাপ্রভু প্রেম সেখানে রেখেছেন এবং নির্দ ঠাকুর জন্ম করে সেই প্রেম নির ঠাকুর সংগ্রহ করে সবাইকে ডিফারেন্ট প্রেম চলি সে আমাদের পদ্ম এসব জায়গায় আমি গেছি তো চৈচন্দ্র মহাবুরু করেছেন পূর্ব বাংলায় এবং মহাপ্রভু করব বাংলা লোকদের বিশেষ আশীর্বাদ দিয়েছেন তাদের বিশেষ রুচি হবে হারিনে মহাপ্রভু বলেন যদি আমার প্রতি স্নেহ থাকে কা তবে কৃষ্ণ ব্যতিরিক্ত না গাইবে আমার জন্য স্নেহ যদি থাকে তাহলে কৃষ্ণ ব্যতির কৃষ্ণ বলো হবিনের মধ্যে রাত্রে হোক খাওয়ার সময় ভীষণ করার সময় সকাল বাস্তায়। হরিনাম করি খাইতে শুয়েতেই যথা নাম লয় দেশ নিয়ম নহে সর্বসিদ্ধি হয় সেখানে মহাপ্রভু বলেন যে খাওয়ার সময়ও বিশ্রাম সময়েও আমরা যদি হরিনাম করি তাহলে আমরা সর্বসিদ্ধি লাভ করতে পারি এর সম্বন্ধে এই ছৈতান মহাপ্রু ও বলেছেন আরও বলেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রামা রামা রাম হরে হরে প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র মহামন্ত্র কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রামা রাম হরে রাম রামা রাম হ প্রভু বলেন প্রভু কহিলাম এই মহামন্ত্র এপরে নিবন্ধ মহাপ্রভু বলেন সকলের এই নাম জপ করা নিবন্ধ শব্দে এই টু অসাধারণ আছে নিবন্ধ শব্দ অর্থ হচ্ছে ভক্তি যোগে সকল নিয়ম পালন করে এইসব কিছু নিয়ম আছে সেই চার নিয়ম কি কি আছে আপনার সবাই জানেন যারো দীক্ষিত হবে আমাদের আন্তরাষ্ট্র আন্তর্জাতিক খ্রিস্ট ভবন আমি হ্যাঁ আমাদের চারটি বড় নিয়ম পালন করতে হবে সেইগুলো কি কি আছে নাম তার সাথে কৃষ্ণ চার নিয়ম আছে ভেজিটেরিয়ান হাওয়া মাঝ নিরামিষ প্রসাদ সেবা করা এবং আরো কি সেটা আমরা বলি না আমরা বলেন সেটা আমরা বলি না যে এই স্ত্রী সঙ্গ একদম বর্জিত হবে কিন্তু অবৈধ স্ত্রী সঙ্গ বর্জিত মনে। এই মানুষে মতো তো বিবাহ করতে হবে এইসব কুকুর বিলি বিড়ায় বিবাহ করে না মানুষকে বিবাহ করতে হবে আধুনিক যুগে পাশ্চাত্য দেশে এই বিবাহ না করে জন করে কিন্তু সেটা অসভ্য বিবাহ সংস্কার খরচ বিবাহ সংস্কার মানে ধর্ম পালন করে শ্রীসঙ্গো হয় এবং যারা সন্ন্যাসী হবে তাদের জন্য সঙ্গে একদম বর্জিত কিন্তু আরও সকলের জন্য তো বিবাহ সংস্কার অনুসারে ধর্ম পালন করে স্ত্রী সংগ্রহ করা হয় এবং আর আর একটা নিয়ম আছে একাদেশি পালন করে সেটা চারটা নিয়ম মধ্যে হয় না আরো কি চারটা আমরা বলিনি এখন পর্যন্ত সব রকম নেশা বর্জিত হবে মদ খাওয়া নেশা এবং যারা দীক্ষিত হবে তাদের জন্য সিগারেট পান বিড়ি চাই ছা এইসব বর্জিত হবে মুখ নিয়ম কি মুখ নিয়ম হচ্ছে হরে কৃষ্ণ হরে খ্রিস্ট খৃষ্ট খ্রিস্ট হরে হরে Hare Rama, হরে Rama, রাম রাম হরে হরে কীর্তন করেন তো Krishna, বলেন Krishna, কৃষ্ণ হরে Hare কৃষ্ণ Hare Rama, হরে Rama, রাম হরে রাম রাম রাম হরে হরে প্রভু কহে কহেলাম এই মহামন্ত্র অনেক মন্ত্র আছে সাশ্রয় কত মন্ত্র আছে Anek, অনেক অনেক অনেক অসংখ্য মন্ত্র মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রামা হরে রাম রামা রামা হরে হরে কি প্রমাণ আছে যে এই তো মহামন্ত্র প্রভু কহে চৈতন্য মহাপ্রভু বলেন প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা যাপ গিয়ে সবে করে নিবন্ধ ইহা হইতে মানে এর থেকে এহা হইতে সর্বসিদ্ধি হইবে সবা সবাই সর্বসিদ্ধি লাভ করতে পারে এইসব মানে আমি একটু ফল বলব হইবে সবা naam খাম বিধি নাহিয়া তো সর্বক্ষণ দিন রাত সয়নে ভোজনে নাম করতে হবে তো হইবেই সভা মনেই সকলের জন্য হারিন এ শুধু বেঙ্গলীদের জন্য না শুধু হিন্দুদের জন্য না শুধু উচ্চ জাতি লোকদের জন্য না এ সম্বন্ধে মহাপ্রভু আরো বলেন যে মিথ জাতি নহে কৃষ্ণ ভোজনে অযোগ্য এই পাশ্চাত্য জগতেই বৈদিক সংস্কৃতি দৃষ্টিতে সকলে ফতি আমরা সব জাতি। কিন্তু লে মহাপ্রভুর কৃপায় আমরা হরি নাম করতে পারি তো মহাপ্রভু বলেন নিচ জাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য সৎ খুব বিপ্র নহে ভজনে যোগ্য তো শুধু ভ্রমণ হওয়া ফলে পাইনা খ্রিস্টনের জন্য যোগ্যতা আছে কি মানুষ মাত্র যোগ্যতা আছে খ্রিস্ট আত্মা কারণ সকল আত্ম খ্রিস্ট দাস কর্মফল পূর্ব কৃত কর্ম অনুসারে আমরা পৃথক পৃথক পাইলে অধিকার আছে কৃষ্ণ ভজন কৃষ্ণ ভজনে অযোগ্য বিপ্র নহে ভত বিপ্র নহে কৃষ্ণ ভজনে যোগ যে ভোজেই সেই বড় কে বড় আছে কে বড় আছে না কে বড় বাংলাদেশে খেয়ে বড় আছে হসি না এই পরে সম্ভবত অন বেগম আসবে কিন্তু মহাপ্রভু বিচারে বড় আছে একজন সামান্য মানুষ যে হৃদয় থেকে হরি কৃষ্ণা হরি কৃষ্ণ যাপ এবং কীর্তন করে যেই বড় যেই ভজেই সেই বড় হীন চা কৃষ্ণ ভজনে জাত তো অধিকার আছে আপনাদের বিশেষ ভাগ্যা আছে যে আপনাদের সংস্কৃতিতে আপনাদের জন্মগত আকর্ষণ হয় কৃষ্ণ ভজনের কৃষ্ণের ভজন জন্ম আমি লক্ষ্য করেছি যে বাংলাদেশে মুসলমানেরও তারা ও অনেকে তারা এই কৃষ্ণ ভক্তি কীর্তন সবকিছু ভালো লাগে তার মুখে বলতে পারে না কিন্তু তারা ও খুব ভালো লাগে কারণ তারা ক্ষুণ্ণে সকল মানুষ যা বাংলাদেশে জন্ম লাভ করে তার রক্তি আছে মহাপ্রভুর কৃপায় ডক্টা ডক্টর ছেলে তো শুধু সেই ডক্টর ছেলে হাওয়া ফলে তো ডক্টর হতে পারে না খুব ভালো সুযোগ আছে ডক্টর হতে তবু অনুমোদিত ডক্টর হওয়ার জন্য তাদের কলেজে যেতে হবে করতে হবে। তো এইভাবেও যারা বাংলাদেশে জন্মগ্রহণ করে তাদের ভালো সুযোগ আছে খ্রিস্ট ভক্তি করতে কিন্তু তাদের করতে হবে শুধু আমি বাংলাদেশে আমি সবকিছু জানি মহাপ্রভুর সম্বন্ধে শুধু সেটা বলা থেকেই ভক্তি তো হয় না ভক্তি নিজেই করতে হবে শুধু আমি মহাপ্রভুকে মানি সেটা বলে থেকেই ভক্তি তো হবে না কিভাবে মহাপ্রভু মানতে হবে তাদের সকল আদেশ মানতে হবে মহাপ্রভু আমাদের কীর্তন করতে বলেন এবং নিবন্ধ সব নিয়মও পালন করতে হবে এইসব আমরা যদি পালন করি তাহলে আমরা প্রকৃত কিন্তু মহাপ্রভু ভক্তরা বলে না যে আমি ভক্ত মহাপ্রভু ভক্তদের সব চাইতে বড় লক্ষণ কি নম্রতা নম্রতা হচ্ছে বৈষ্ণতা আমি বড় ভক্ত মহাপ্রভু ভক্তরা সেটা বলে না তারা ভক্তি করে কিন্তু তারা সবসবায় মনে করে যে আমি অযোগ্য হরি গুরু এবং বৈষবদের কৃপায় এই সুযোগ আমি পায়েছে ভগবানের সেবা করতে তবু সেটা আমি ঠিক মতো করতে পারি না সেই জন্য আমরা সবসময় ভগবানের কৃপা জান প্রার্থনা করে তো নম্রতা হচ্ছেই বৈষ্ণবতা আসল নম্রতা এবং নাম হচ্ছে বৈষ্ণবতা যাদের নামে বিশ্বাস নামে রুচি তারাও বৈষ্ণব তো হয়তো আপনারা সব জানেন আগে শুনেছেন আমাদের বাবা শুনতে হবে যাতে আমাদের দৃঢ় বিশ্বাস হবে এবং আমাদের নিজেই করতে হবে এখানে কেতন করেন সেটা খুব ভালো তো আপনারা ঘরে ঘরেও আপনারা কোথায় আপনার একসাথেই থাকেন নাকি আলাদা আলাদা বাসায় আহ যেখানে থাকেন এখনও আপনারা প্রতিদিন সকালবেলায় উঠে স্নান সান করে হরিনাম জপ করুন কীর্তন করুন এবং জপ করুন হরিনাম জপ ষোলো মালা জপ কলে ফু পা কৃপা পাদ সেটা আমাদের অনুর সব কিছু জানেন জানেনা জানেনা আমি আপনার জানেন যে মহাপ্রভু হচ্ছেন ভগবান সেটা আপনাদের সৌভাগ্য আপনার জানেন যে হরি কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে যুগ ধর্ম সেটা আপনাদের পরম সৌভাগ্য তো আমাদের অনুরোধ আছে আপনাদের কাছে আপনারা করুন আপনার প্রতিদিন নাম জপ করুন তারপরে আপনারা মহাপ্রভু পুরা কৃপা পাবেন হরি কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরি হরি হরি রামা হরি রামা রামা রামা হরি আমরা যদি প্রতিদিন নাম করি তাহলে আমাদের স্বাভাবিক কৃষ্ণ প্রেম যা সকলের হৃদের মধ্যে আছে রূপে সেটা পুনর জাগরিত হবে সেটা আপনাদের বলতে চাচ্ছিল কেউ কিছু প্রশ্ন করতে চান মানে যারা বৈরাগী যারা বিবাহ হতে পারে মানে তারা বিবাহ করে না যদি বিবাহ করে তার কি বৈরাগে আছে মহাপ্রভু দেখব বৈষ্ণব তুই চলছেন আমি তাই একটা বর্ণনা আছে যে মহাপ্রভুর এক ভক্ত এক বা মহাপ্রভুর থেকে জিজ্ঞেস করব কিভাবে আমরা বৈষ্ণবকে চিনতে পারি মহাপ্রভু বলেন যে যার মুখে এক বা আই সেই নাম সেই তো বৈষ্ণব মানুষের মধ্যে প্রধান সেই রকম তো যার মুখে এক বা হরিনাম উচ্চারণ করা হয় সে মানুষ হচেন বৈষ্ণব আবার সেই ভক্ত বৎসর পরে কি হলো গৌর দেশের ভক্ত মানে যারা বেঙ্গালি ছিল তারা প্রতি বছর মহাপ্রভুর দর্শনে আকাঙ্ক্ষায় ফুরিধামে আসলে রথযাত্রার সময় তো একবা বা ফুরিতে এই বেঙ্গলি ভক্ত মহাপ্রভু থেকে এই প্রশ্নে জিজ্ঞেস করে এবং সেই উত্তর হয়েছে তো এক বছর পরে আবার আসেন এবং এই কি প্রশ্ন করেছে। কিভাবে আমরা বৈষ্ণব চিনতে পারি তো এই বা মহাপ্রভু বলেন যার মুখে সবসময় হরিনাম নিঃশ্রিত হয় সেই তো বৈষ্ণব তারপর একবার এই আরেক পথ সফরে এসেই সেই ভক্ত আরেকবার জিজ্ঞেস করেন বৈষ্ণবকে আমরা কীভাবেই চিনতে পারি এইবার মহাপ্রভু বল এনজে সেই ভক্তটা দর্শন পেয়ে অনের হরিনাম করে সেই তো বৈষ্ণব যারা হারিন বৈষ্ণব যারা সবসময় নাম করে তারা মধ্যম বৈষ্ণব এবং যাদের দর্শনের প্রভাবে অনেক নাম করে তারা উত্তম বৈষ্ণব এবং মহাপ্রভু অনেক কিছু বলেন কি বৈষ্ণব দেয় কি করা উচিত কি না করা উচিত আলাদা আলাদা দৃষ্টি থেকে আমরা বলতে পারি বৈষ্ণবকে আছে বৈষ্ণব মানে শুধু বৈষ্ণব মানে তার চিত্ত কোনো কাম ক্রোধ লোভ মহামাদা মার চর্যা শুধুমাত্র কৃষ্ণ চিন্তন সব সময় তারা করে কিন্তু সম্ভব সম্ভব সম্ভব হম বিয়ে কর অথবা না কর বিয়ে কর অথবা না কর সেটা সবচেয়ে বড় প্রশ্ন মহাপ্রভু ভক্তদের মধ্যে কিছুজন জন রোগী ছিলেন কিছু জন বিবাহিত ছিলেন কিন্তু সাংসারিক জীবনে এই যারা ভক্ত তারা ভোগ বিলাসীন সরলভাবে থাকে এবং স্ত্রী স্ত্রীর সাথে থাকেন কি কি জন্য যাতে স্বামী স্ত্রী একসাথে কৃষ্ণ ভক্তি করেন তো বেকার না করো হয় কিন্তু স্ত্রীকে ভোগ করার জন্য যাতে স্বামী স্ত্রী একসাথে কৃষ্ণ ভজন করতে পারবেন সেই সেজন্য স্ত্রীকে সহ ধর্মেনি বলা হয় সহ খামেনি না আরো খেচ্ছ সেজন্য সংকল্প করতে হবে ঠাকুরের সামনে সংকল্প করতে হবে যে আজ থেকে আমি আট মালা থেকে কম কখনো করবে না কমপক্ষে আট মালা দশ মালা বারো মালা ষোলো মালা বত্রিশ মালা সংকল্প করতে হবে কোথাও মালা শিল প্রভুপাত আমাদের বলেছেন চৌষী মালা কিন্তু শিলপ্রভুপাদ আজকাল এই অবস্থা দেখে লোকদের পথিত অবস্থা দেখে দেখে এবং যে লোকেরা খুব ব্যস্ত থাকে কাজে সব দেখে আমাদের শুধু ষোলোমালা জপ করতে বলেছে তো প্রভুপাদের কৃপায় আমরা ষোলমালা জপ করতে পারি এবং সর্বসিদ্ধি লাভ করতে পারি এভাবে সর্বসিদ্ধি মনে কৃষ্ণ প্রেম ভক্তি আপনারা করুন আপনাদের জীবন সার্থক করুন মালা মালা ব্যবহার করো ভালো চলো মালা হবে চলো মালা মহাপ্রভুর ভক্তরা সবাই মালা ব্যবহার করে মেশিন তো ভালো না সবচেয়ে ভালো হয় খুব ভরে উঠা ব্রহ্মায় সেই সময় মালায় জপ করা সে উত্তম কেন স্নান করবেন না শীতকালে গরম কখনো কখনো আমি করে আমি করেছি কারণ ওই বাসায় শুধু এক বাথরুম আছে এবং অনেক ভক্ত উপস্থ ছিল সেজন্য আমি ওই একটু উপেক্ষা করেছি কিন্তু শীতে ভয়ে স্নান না করে সেটা ঠিক না আমরা যদি সেইরকম করে তাহলে আমরা সকল পরিস্থিতি এইরকম করব পরিস্থিতি এই পরিস্থিতি এই পরিস্থিতি পরিস্থিতিতে এই নিয়ম করবো পরিস্থিতি দেশ খাওয়া পাত্র বলে আমরা যে ছল করি আমরা আমরা এইসব করি না ভালো হয় খরা হবে এইসব নিয়ম পালন করি এইসব নিয়ম আছে আমাদের উপকারের জন্য এইসব নিয়ম আমরা যদি পালন করি তাহলে আমাদের প্রগতি হবে ভক্তি পথে পালন না করলেই কোন উপকার হবে না হারে কোষ্